আসসালামু আলাইকুম ওরি ও আলহামদুলিল্লাহ ইস টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আজ আমরা আলোচনা করব জবানের হেফাজত প্রসঙ্গে আল্লাহ সুবাহর দেওয়া সেই অনুগ্রহ আল্লাহ তালা দেওয়া সেই এটি কোরআন করিমে আল্লাহ তালা বিভিন্নভাবে উল্লেখ করেছেন সুরে আর রহমান আল্লাহ তালা বলেন আর রহমান আল্লাম কোরআন খালাকল ইহসান আল্লাহুল বয়ান রহমান মহাদয়ালু পরম করুণাময় আল্লাহ যিনি মানুষকে কোরআন এর শিক্ষা দিয়েছেন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহুল বায়ান মনের ভাবকে ব্যক্ত করার শক্তি তিনি দান করেছেন সম্মানিত দর্শক আল্লাহ তালা আমাদেরকে বাক শক্তি দিয়েছেন আল্লাহ সাহা তালা এটিকে সুরয়ে বালাদের আট থেকে দশম্বর আয়াতে ভিন্ন আঙ্গিকে আল্লাহ তালা আলোচনা করেছেন প্রশ্ন করে করে আল্লাহ তালা তার এই ন্যায়ামতের কথা আমাদেরকে স্মরণ করিয়েছেন তিনি বলেন আলামাজ আল্লাহ আইন আমি কি মানুষকে দুটি চক্ষু দেইনি আমি কি মানুষকে একটি রসনা জিব্বা এবং দুটি ঠোঁট দেইনি ওহা দেই না হন্যাজ দেয় এবং মানুষকে এই যে বাকশক্তি আমি দিয়েছি মানুষকে যে দৃষ্টিশক্তি আমি দিয়েছি এই মানুষকে আমি উভয় পথ আমি দেখিয়ে দিয়েছি ভালো এবং মন্দ দুটি পথ আমি মানুষকে প্রদর্শন করেছি সম্মানিত দর্শক আল্লাহ সুহান তালা আমাদেরকে জুবানের যে ন্যামত দিয়েছেন ভাষা দিয়েছেন ভাষা ব্যক্ত করার জন্য আল্লাহ তালা বাকশক্তি দিয়েছেন এটি আল্লাহ আল্লাহতালা দেওয়া আমাদের প্রতি সবচেয়ে বড়ো বড়ো নেয়ামতগুলোর মধ্যে থেকে অন্যতম একটি নামত যার মাধ্যমে আমরা চতুষ্পদ জন্তু থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যাই চতুষ্পদ জন্তু থেকে আমরা স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হয়েছি এই বাকশক্তির মাধ্যমে সময়তে দর্শক আল্লাহ সুহানা তালা আমাদের প্রতি দয়া করেছেন এই জন্য আমাদেরকে তারে বিশাল ন্যায়ামত বাকশক্তি দিয়েছেন ভাষা দিয়েছেন মনের ভাব ব্যক্ত করার ক্ষমতা আল্লাহতলা দিয়েছেন শুধু দর্শক আল্লাহর দেওয়া এই নামতকে আমরা সকলেই স্বীকার করতে বাধ্য এটিকে আমরা কেউ অস্বীকার করব না আল্লাহরের নয়ামত কত বিশাল আল্লাহরের নয়ামত আমাদের জন্য কতটা উপভোগ্য সেটি একমাত্র আল্লাহর সেই বান্দা বুঝতে পারেন যাকে আল্লাহতালা এই নেয়ামতটি দেননি অথবা যার কাছ থেকে আল্লাহ তালা এই নেয়ামতটি ছিনিয়ে নিয়ে গেছেন তিনি একমাত্র বলতে পারবেন বাক শক্তি আল্লাহ তালার কত বিশাল নয় শুধু দর্শক বয়সের সন্দিক্ষণে একটি পর্যায়ে অনেক সময় আমরা মানুষ আমরা বাক শক্তি হারিয়ে ফেলি ওই মুহূর্তে আমাদের যে অভিব্যক্তি সেটুকু বুঝিয়ে দেয় যে বাক শক্তি আল্লাহ তালার কত গান আমাদের শিশুকালেও যখন আমাদের কথা বলার শক্তি সামর্থ্য থাকে না তখন আমাদের অসহায়ত্ব আমাদের মা বাবারা আশপাশের লোকেরা দেখে উপলব্ধি করতে পারেন বাক্সি আল্লাহ তালার কত বিশাল একটি ন্যায়ামত সমাজ দর্শক যে নেয়ামত যত বড়ো সে নামত সম্পর্কে আল্লাহ সুবাহনতালা জিজ্ঞাসাবাদও করবেন তত গুরুত্বের সাথে যে নামত যত বড় সে নামতের জন্য জবাবদিহিটাও তত গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ সুবাহতালাহর অনেকেরই মেয়ে ভিতরে বলেন মা ইয়ালফিজুবিন কৌলিন ইহি রকিম আতীদ বান্দা তার মুখ থেকে একটি শব্দ বের করে না এমন যেটির লেখার জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ফেরস্তা নিয়োজিত নেই অর্থাৎ বান্দার মুখ থেকে একটি শব্দ উচ্চারণও যদি তিনি করেন যাই বলেন না কেন তার মুখ থেকে তার প্রতিটি উচ্চারিত কথাকে লিপিবদ্ধ করার জন্য সংরক্ষিত করার জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে পর্যবেক্ষক ফেরিস্তাগণ রয়েছেন তারা সেগুলোকে লিখে থাকেন সুরে কাফের আট নম্বর আয়াতে আল্লা সুবহান তালা তাঁর দেওয়া এই নেয়ামত বাকশক্তির সাবাদের মুখোমুখি হওয়ার কথা আল্লাহ তালা ইঙ্গিত করেছেন শুধু দর্শক সবাইকে আল্লাহ তালা আমাদেরকে আমরা যারা শুনছি তাদের সকলকেই আশা করি আল্লাহ তালা আমাদেরকে বাকশক্তির নেয়ামত দান করেছেন কিন্তু এই নিয়ামত পাওয়ার পর আমরা এই নেমতের জন্য যে জিজ্ঞাসিত হবো আল্লা সুহান তাল্লা দরবারে সেটি আমাদেরকে মাথা রাখা দরকার আল্লাহ তালা সুরে ফজরের চোদ্দো নম্বর আয়তের ভিতরে বলেন ইন্না রব্বাকা আলাবিল মির সদ নিশ্চয়ই তোমার প্রভু তোমার চলাচলের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন অর্থাৎ আল্লাহতালা তোমার অঙ্গ প্রত্যঙ্গত হাল্লার নেহামত দিয়ে কী করছো না করছো সেগুলো তালা প্রত্যাখ্য করছেন সমাজ দর্শক একবার সাহাবি আবদুল্লাহ রবি আল্লাহ সাফা পাহাড়ে উঠলেন এরপরে তার মুখকে তিনি স্পর্শ করলেন ধরলেন ধরে বললেন ইয়া আলিসান হে আমার মুখ কুল খয়ের আন তানহাম তুমি ভালো কথা বলো তবে জন্য তুমি ইতিবাচক মূল্যায়ন পাবে তার জন্য তোমাকে তুমি মর্যাদা অর্জন করবে ওয়াস্কুত আনসার তসলাম মিনকাবলি আনতন্দম এবং মন্দ কোনো কিছু বলা থেকে তুমি চুপ থাকো মন্দ কিছু না বলে তুমি চুপ থাকো তাহলে তুমি লজ্জিত হওয়া থেকে নিরাপদে থাকবে অথবা তিনি বললেন সামহিত রসুল্লাহ সাল্লাসম ইয়াকুল আমি আল্লা রসুল সাল্লামকে বলতে শুনেছি আকসারুল হতায় আব ইবন আদম ফি ইসানি বনি আদম তার মুখ দ্বারাই সবচেয়ে বেশি ভুল করে থাকে সুনানে বাইহাকি এবং মহাজ তবরানি রেহাদিস থেকে আমরা সকলেই জানতে পারলাম যে আমাদের এই জবান বা মুখ এটি আল্লাহ তালা নামত হিসেবে যত বিশাল ন্যামত আমাদেরকে দিলেন এর মাধ্যমে ঠিক এর মাধ্যমে আমরা অন্যায়ও করে থাকি সবচেয়েতে বেশি সময় দর্শক বিষয়টি হুব হু উল্টা হয়ে গেল আল্লাহর দেওয়া সবচেয়ে অনায়ামতকে সবচেয়ে বেশি কদর করে এর দ্বারা সবচেয়ে কম করার কথা ছিল কিন্তু রসুল সাল্লা সাল্লাম বলছেন আদম সন্তান তথা মানুষ মানব জাতি তারা মুখের দ্বারা সবচেয়ে বেশি ভুল করে থাকে বেশি ত্রুটি করে থাকে আর এটি বাস্তবতা আমাদের বলার ভুল সবচাইতে বেশি হয়ে থাকে আমাদের এই দুই ঠোটের কারণে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি ভুল করে থাকি সুনান তির মিজির একাদিসার্সে মহাজিবনে জবাল রদুল্লাহ তালহ অনুবরণ করেন যে রসুল্লাহ সাল্লাহ আসলাম তাকে বলেছিলেন আল্লাহবিরুকির আসল আমর ও আমুদহি ওদর সামহি আমি কি তোমাকে দিনের মূল কথা পিলার এবং দিনের সর্বোচ্চ শৃঙ্গের কথা তোমাকে বলবো না তিনি বললেন বালা ইয়ারসুল্ল অবশ্যই বলুন ইয়ারসুল্লাহ আল্লা রসুল সাল্লা সাল্লাম বললেন রাসুল আমরে আল ইসলাম দিনের মূল কথা হল ইসলাম তথা আত্মসমর্পণ করা ও আমদ হু আসাল আর দিনের মূল খুটি হলো সালাত ইসলামের পরে ওদরত সালামিহি আল জিহাদ এবং দিনের সর্বোচ্চ শৃঙ্গ হলো জেহাদ দিনের সর্বোচ্চ পর্যায়ে এবং মর্যাদার জায়গাটি হল জেহাদ সাল এর ফলে রসুল্লাহ সাল্লাম বললেন আলা উখবেরুকা বিকে দালিকা কুল্লি আমি কি তোমাকে এই সবগুলো চলে আসে এরকম সবগুলোর মালিক তুমি হয়ে যাও সবগুলো চলে আসে এরকম একটি পয়েন্ট তোমাকে বলবো না বলতু বালাই রসুলাল্লাহ সাহাবি মহাজ বলেন আমি বললাম ইয়ারসুল্লাহ অবশ্যই বলুন আমাকে তখন আহাজ আলিস সানিহি রসুল্লাহ সাল্লি সাল্লাম তার মুখকে ধরলেন সুম্মাকাল কুফ আলাইকে হাজা এরপরে বললেন যে তুমি এটাকে নিয়ন্ত্রণ করো মুখকে নিয়ন্ত্রণ করো হুলতে আমরা যা বলি মুখ দ্বারা তার জন্য জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে কি আমাদেরকে ফকাল ফাকিলাতা অম্মক তখন আল্লাহ রসুল সাল্লাহাম বললেন আরে কপাল পড়া এক ধরনের আদর করে যেই মানুষ মানুষকে শাসন করে থাকে সেই ভাষায় রসুলাল্লাহ সাল্লা সাল্লাম তাকে বললেন ওহাল ইউকুলনাস আলাউজিম ইল্লাহ হাসায়দু আলসানিম সোনা মিজির হাদিসেরসুল সাল্লাহাম শেষ পর্যায়ে সে বললেন তাকে আরে তুমি বলছো মুখের দ্বারা আল্লাহ কাছে জবাবদেহি করতে হবে কিনা মানুষকে জাহান নামে মুখ থুবড়ে নিক্ষেপ করা হবে যে কারণে সেটি তো মানুষের এ মুখেরই কামায় এ মুখের কাটা ফসল থেকেই তো মানুষ মুখ থুবড়ে জাহান নামে নিপতিতে হবে সময় তো দর্শক এ হাদিস থেকে বুঝতে পেরলাম মুখ বা জবান তথা বাকশক্তি এটি আল্লাহর যত বড় নামত মানুষ এর কারণেই জাহান্নামে বেশি যাবে আর এর কারণে মানুষের এর মাধ্যমে মানুষের ভুলগুলো সবচাইতে বেশি হয়ে থাকে বুহারে এবং মুসলিমের হাদিসে আসে আবু হরে রাত বর্ণা করেন যে তিনি রসুল্লাহ সাল্লাহামকে বলতে শুনেছেন আব্দা ইয়াতাল্লামু বিল কালিমা মায়াতহা ইলান্নার আবাহাদ মগরিম সহি বুহারে এবং মুসিমে হাদিসের রসুল সাল্লাহসাল্লামে স্বাদ করেন যে বান্দা অনেক অনেক কথা বলে যে কথার বুঝে শুনে তিনি বলেন না কি বলছেন তার মর্ম তিনি বুঝেন না অথচ সেই কথা বলার কারণে জাহান নামের দিকে তিনি নিপিত হয়ে যান তার পদস্কলন হয়ে তিনি জাহান নামে পড়েন এবং তার সঙ্গে দূরত্ব হয়ে যায় পূর্ব এবং পশ্চিমের যেরকম দূরত্ব এরকম দূরত্বে গিয়ে জাহান্নাম তিনি নিক্ষোভ দর্শক এটি মুখের অপব্যবহার কারণে জোবানের হেফাজত না করার কারণে সুরান তিরমিজি এবং আটটা হাদি সারসি উম্ম হাবিবদি আল্লাহ তাল্না থেকে রসুল্লাহ সদস্য করেছেন কুল্লু কালামী আদম আলিহি লালাহু মানুষ যত কথা বলে তার সবগুলো কথা মানুষের বিরুদ্ধে কেমতার ময়দা আনে তার বিরুদ্ধে হয়ে মানুষের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে অর্থাৎ মানুষের পক্ষে যাবে না তার প্রতিটি কথাই তার বিপক্ষে যায় তার জন্য ক্ষতিকর হয় ইল্লা আমরান বিমা আরুফ যদি কোনো কথা তিনি বলেন সৎকারের আদেশমূলক তাহলে সেটি তার বিপক্ষে যায় না ও নাহিয়ান আিলমোনকর অথবা অন্যায় কাছ থেকে বাদাদানমূলক যদি কোনো কথা বলেন সেটা তার বিরুদ্ধে যায় না ও জিক্রান বিল্লাহিতে আলা অথবা আল্লাহর শরণার্থে যদি কোনো কথা বলেন সেটি তার বিরুদ্ধে যাবে না সমাজ দর্শক সৈবু খারি মুসল আর হাজি আসল্লাহ সালামের সাত করেছেন মনকান বি আখের ফালিয়াকুল খায়রান আউলিয়াসম তোমাদের ভিতরে কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি ইমান রাখে আখরাতের প্রতি বিশ্বাস রাখি ইমান রাখে তাহলে সে যেন হয় ভালো কথা বলে আর না হয় চুপ থাকে অর্থাৎ এই জোবানকে ব্যবহার করে যেন মন্দ কোন কথা মন্দ কোন শব্দ মন্দ কোন বিষয় যেন তিনি উচ্চারণ না করেন সম্মানিত দর্শক আল্লাহর এই ন্যামত এর ব্যাপারে কোরআন এবং হাদিসে এত বেশি সাবধান করা হয়েছে শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে অন্য অঙ্গের প্রত্যঙ্গের ব্যবহার প্রসঙ্গে এত বেশি সাবধান আমাদেরকে করা হয়নি শুধু দর্শক তিরমিজি এবং নাসাই ইবনে মাজার আরেকটি হাদিস আসছে সুফিয়ান ইবনে আবদুল্লাহ রাতি আল্লাহ তালন থেকে তিনি বলেন কুলতুয়ারসুলাল্লাহ মা আফ মায়ফ আনি আমার কোন অঙ্গটিকে সবচেয়ে বেশি ভয় করা উচিত অর্থাৎ কোন অঙ্গটি আমার জন্য সবচেয়ে বেশি ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে ফা খাদা বিল নফসিহি তখন সদুল্লাহ নিজের মুখটি ধরলেন ধরে বললাকাল হাজা এরকম বললেন এই জিনিসটি আমার তোমার জন্য সবচেয়ে বেশি বিপদ ডেকে আনতে পারে তোমার জন্য সবচেয়ে বেশি ভয়ানক হতে পারে শুধু দর্শক আল্লাহ তালা আমাদেরকে এই যে উপলব্ধি করার তফিক দান করুন সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার আমি মোহাম্মদ বদরুদ্দানা দেখছেন পিস টিভি বাংলা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 জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 সালামু আলাইকুম মরহামতুল্লাহি সময় দর্শক বিরতির পর আবারও আপনাদের অভিনন্দন জানাচ্ছি আমরা কথা বলছিলাম জোবানের হেফাজত প্রসঙ্গে আল্লাহ তালা আমাদেরকে যে জবান যে বাকশক্তি দিয়েছেন আমাদেরকে যে ভাষা এবং বলার ক্ষমতা দিয়েছেন এটি আমাদের দেহে আমাদের জীবনে আল্লাহ আল্লাহতালার দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মতগুলোর অন্যতম আর ন্যামত প্রসঙ্গে ন্যামতটি যেমন গুরুত্বপূর্ণ এ প্রসঙ্গে আল্লাহ তালার জিজ্ঞাসাবাদ হবে অত্যন্ত গুরুত্বের সাথে কঠোরতার সাথে এ বিষয়ে রসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে বর্ণিত বিভিন্ন হাদিস আমরা উল্লেখ করছিলাম এ পর আরেকটি হাদিস উল্লেখ করছি ত্রিপিজি থেকে যেটি অকবায় আমার রাজি আল্লাহ তালাহন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তিনি লক্ষ্য করে বলেছিলেন ইয়া রসুল্লাহ মন্নাজ না যাতের উপায় কি মুক্তির উপায় কি রসুল্লাহ সাল্লাহ্লাম তাকে বললেন আমসিক আলাইকে আলি স্যান তুমি তোমার জোবানকে হেফাজত করো এটাকে নিয়ন্ত্রণ করো জিহ্ভাকে কন্ট্রোল করো কথা বলার ব্যাপারে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো হিসাব করে কথা বলো তাহলে তোমার মুক্তি মিলবে অবশ্য আরও দুটি কথা তিনি বলেছেন বাইতুক এবং তোমার ঘরে যেন তোমার জন্য যথেষ্ট হয় অর্থাৎ প্রয়োজনের বাইরে তুমি ঘোরাঘুরে করোনা এবং তুষ্ট থাকার চেষ্টা করো তুষ্টির গুণ অর্জন করো এবং ওয়াবকে আলা হাতি অতি এবং তোমার অন্যায় এবং ভুল যেগুলো হয়ে গেছে সেগুলোর জন্য তুমি আল্লাহর কাছে ক্রন্দন করো তাহলে তিনটি কাজ করতে হবে তার প্রথমটি হল জিব্বা নিয়ন্ত্রণ এটি করলে ইংশা আল্লাহ নাজাদ মিলবে আমরা আল্লা তাল্লাহর কাছে মুক্তি পাবো পরকালে সমান্ত দর্শক তিরমিজিতেই আরেকটি হাদিস আসে আবু সঈদ খুদ্রির রাজি আল্লাহ থেকে তিনি রসুল্লাহ সৌলা সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি আসাদ করেছেন ইদা আসবাহাইবনু আদম বনি আদম যখন সকাল শুরু করে অর্থাৎ তার দিন শুরু করে ফাইনাল আদা উল্লাহ ইউক্ফিরো আল্লা সান তখন সমস্ত অঙ্গসমূহ তার জিব্বাকে মানুষের সমস্ত অঙ্গসমূহ মানুষের জিব্বা বা বাকশক্তিকে মুখকে এরকমভাবে দোহাই দিতে থাকে এবং বলতে থাকে ফাতাকুল ইতাকিল্লাহ ফিনা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। অর্থাৎ তোমার অন্যায়ের কারণে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই তুমি সাবধান হও সাবধানে থাকো ফাইন নামা নাহিঙ্কা আমরা সকলে তোমারই অন্তর্ভুক্ত আমরা সকলে মিলে একটি দেহ এ মানুষটির দেহ তো তুমি যদি কোনো অন্যায় করো তার জন্য জাহান্নামে গেলে ক্ষতিগ্রস্ত হতে হলে আমরা সকলে ক্ষতিগ্রস্ত হব। অতএব তুমি আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো এবং আমরা তোমারই অন্তর্ভুক্ত ফাইন ইস্তাকাম তা ইস্তাকাম না তুমি যদি সঠিক পথে চলো সঠিকটা বলো তাহলে আমাদের সমস্ত অঙ্গ সঠিকটা বলবে ওয়েন আয় অজাজতা পাওয়া যায় যে না আর যদি তুমি বক্র হও তাহলে আমরাও বক্রপথে চলো সময় দর্শক আল্লাহ সুহামতাল্লা তার কুদ্রতে তার বিশেষ ক্ষমতায় তিনি সব কিছু পারেন অঙ্গ প্রত্যঙ্গকে তাদের নিজেদের নিজেদের ভাষা বলার বা বোঝার ক্ষমতা হয়তো দিয়েছেন ক্ষমতা দিয়েছেন এজন্য জন্য তারা প্রতিদিন বেলায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার মুখকে লক্ষ্য করে এরকম এই কথাগুলো বলতে থাকে তার কাছ থেকে পানা চায় তার ক্ষতি থেকে তারা বাঁচার জন্য চেষ্টা করে বোঝা গেল শরীরের অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় বা জিজ যত অঙ্গ প্রত্যঙ্গ আসে এর ভিতরে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মানুষ এত বেশি ক্ষতিগ্রস্ত হয় না যত বেশি ক্ষতিগ্রস্ত হয় মানুষ তার মুখ দ্বারা এ প্রসঙ্গে সহিব বুখারের আরেকটি হাদিস আমরা উল্লেখ করতে পারি যেটি সাহালেবিন সাদ রাত্লা তালো থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের স্বাদ করেছিলেন মান ইয়াদ মানলি মা বাহিনা লেহয়াইহি অমাবাহিনা রিজলাইহি আদমান্লাহুল জেন্না তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি তার দুই চলের মধ্যবর্তী অঙ্গ এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ এ দুটি অঙ্গের হেফাজতের দায়িত্ব নিবে এই দুটি অঙ্গকে অন্যায় পাত্রে ব্যবহার করা থেকে বিরত রাখবে এ দায়িত্বটুকু যে নিবে আদমান্লাহুল জান্না তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিলাম তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নেব সময়তো দর্শক রসুল্লাহ সাল্লি সাল্লামের এহাদিস থেকে আমরা বুঝতে পারলাম জোবানের গুরুত্ব দুই চোয়ারের মধ্যবর্তী অর্থাৎ জবান তথা মানুষের মুখ এবং দুই পায়ের মধ্যবর্তী অর্থাৎ মানুষের পার্সোনাল পার্টস বা গুপ্ত অঙ্গ এই দুটি অঙ্গকে মানুষ যদি হেফাজত করে এগুলার ব্যবহারের ব্যাপারে যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিব অন্য হাদিস রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ছয়টি জিনিসের যদি দায়িত্ব নাও তাহলে আমি তোমাদের জন্য জন্্নাতের দায়িত্ব নিব তার বেশিরভাগ জিনিস ছয়টার বিষয়ের ভিতরে বেশিরভাগ জিনিসকে অ্যানালাইস করলে আমরা দেখি সেগুলো জোবান সংক্রান্ত যদি কেউ ওয়াদা করে কারো সাথে ওয়াদা যেন রক্ষা করে কেউ যদি আমার অধ্যায় সেটা যেন করে এবং চক্ষুকে দৃষ্টিকে হেফাজত করে এভাবে যে কয়েকটি বিষয়ে বলা হয়েছে তার কয়েকটি বিষয় বেশ মুখের সঙ্গে সংশ্লিষ্ট সমাজের দর্শক আমরা আসুন আল্লাহ সুবাহান তাল্লা দেওয়া এই নেহামতকে সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমরা জাননাতে যাওয়ার গ্যারান্টি পাবো রাসুল্লাহ সাল্লাম নিজে সরাসরি কোনো শর্তরত্ব দেওয়া ছাড়াই বলছেন এই দুটি অঙ্গের দায়িত্ব তুমি নাও আমি তোমার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম সুবাহান আল্লাহ জাননাতে যাওয়া সহজ করতে হলে আসুন এই জবানকে ব্যবহারের ব্যাপারে আমরা সচেতন হই সাবধান হই আমরা এই জোবানকে নিয়ন্ত্রণ করতে শিখি আল্লাহ সুবহান তালার রাসুল সাল্লি সাল্লাম কখনো মিথ্যা বলেন না তিনি যখন দায়িত্ব নিয়েছেন কোন শর্ত দেননি বলেছেন এই দুটিকে কন্ট্রোল করলে ইমান তো অবশ্যই থাকতে হবে ইমান ছাড়াতে কোনো আমলে গ্রহণযোগ্য হবে না ইমানকে সহি করে মুক্ত করে পাশাপাশি অন্য সমস্ত ফরজ অমল করার চেষ্টাতে করবই এর পাশাপাশি বিশেষভাবে আমরা এই জোবানকে হেফাজত করার চেষ্টা করি শোন তাহলে ইনশাআল্লাহ জাননাতে যাওয়ার সহজ পথ আমরা পেয়ে যাব সুনানে তিরমিজির আরে খাদিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাজু করেছেন যেটি আবু হল্লাহ থেকে বর্ণিত মানওয়া হল্লাহ সাল আবাইহিয়াইহি অসাল আবাইনা রেজলেইহি দা হালাল জান্না একই বিষয়ে প্রায় হাদিসটি যে ব্যক্তিকে আল্লাহ তালা তার দুই চোয়ারের মধ্যবর্তী দুই পাঁয়ের মধ্যবর্তী অঙ্গকে হেফাজত করার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন আল্লাহ তাকে জাহান্নাম থেকে হেফাজত রাখবেন অর্থাৎ এটি লক্ষণ এবং আলামত যে এই লোকটিকে আল্লাহ তালা জান্নাতে চাইছেন সম্মানিত দর্শক এই কন্ট্রোল করি মুখ অনেক অন্যায় অনেক হারাম অনেক ভুল অনেক ভ্রান্তি অনেক অত্যাচার আমরা করে থাকি সেগুলো কি কি সে বিষয়ে ধারাবাহিক আলোচনাশাল আমরা পরবর্তী পর্ব সময়ে উপস্থাপন করব। এ পর্যায়ে আরেকটি হাদিস আমরা উল্লেখ করি থাণীর মিজির যেটি হাজর সৌহানদী আল্লাহ তাল হুবানা করেছেন তিনি বলেন যে একবার যখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন কোরআনে করিমের যে অল্লা দিনে এক নিজুন আল্জাহা অলফেদাহা ইলা আখিরি এই আয়াতটি যখন আল্লাহ তালা নাজিল করলেন তখন সাহাবা একরাম বলা করতে লাগলেন যে স্বর্ণ রূপায় আলোচনা হয়েছে এর ভিতরে কোনটা জানে দামি যেটা দামি হয় বা যেটি আল্লাহর কাছে বেশি প্রিয় হয় বা যেটি তখনকার সমাজে যেটির মূল্যবান বেশি থাকে এটা যদি আমরা জানতে পারতাম তাহলে সেটি তো আমরা সঞ্চয় করতে পারতাম তখন রাসুল্লাহ সাল্লাহ হরিয়াসাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন যে সবচেয়েতে মূল্যবান যে সম্পদ মানুষের সেটা হলো লিসান দাকের ওই মুখ যে মুখ জিকির করে আল্লাহর স্মরণ করে আল্লাহর কথা বলে অর্থাৎ সবচেয়ে মূল্যবান অঙ্গ হলো আমার এই মুখ অর্থাৎ এটা যদি ব্যবহার ভালো করি এটি অকলবন শাকের এবং সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আমার এমন অন্তর যে অন্তরে কৃতজ্ঞতা আছে আল্লাহর প্রতি এবং গজাহ চতন মেনা এবং ইমানদার একজন স্ত্রী পাওয়া এটি হল দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ তাহলে তিনটি মূল্যবান সম্পদ একটি হলো একটি জোবান যেটা থেকে আল্লাহর জিকির চলে যেটাতে এবং অন্তর কৃতজ্ঞ থাকে যেটা এবং ইমানদারের স্ত্রী এই তিনটি জিনিসকে রসুল আল্লাহ সৌদাল্লাহ সাল্লাম বলেছেন এগুলো হলো মূলত সবচেয়ে বড় সম্পদ স্বর্ণ রূপাণয় সময়তো দর্শক অত্যন্ত বাস্তবসম্মত কথা আল্লাহ রসুল সদাল্লাহ সাল্লাম যেটি বলেছেন আজকে আমাদের জীবনের বাস্তবতার সঙ্গে আমরা মিলালে দেখতে পাবো যে সত্যি সম্পদ তথা সোনা এগুলো থাকার পরেও মানুষ অশান্তির সমুদ্রে নিমজ্জিত থাকে দাউ দাউ করে জ্বলতে থাকে মানুষের জীবনের বিভিন্ন পর্ব সুখ মানুষকে ধরা দেয় না দেখা দেয় না কিন্তু এর বিপরীতে কেউ যদি এই আমুলগুলো করে তার অন্তরে যদি যা পায় তার উপরে তুষ্ট থাকার অভ্যাস থাকে গুণটা থাকে তার মুখটা যদি কন্ট্রোল সে করতে পারে এবং তাকে যদি আল্লাহ আল্লাহতালা একজন সতী সাধবী ইমানদার আল্লাহর ভয় আছে এরকম একজন স্ত্রী দিয়ে থাকেন যারা পেয়েছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করবেন তারা পৃথিবীর সুখের সবচেয়েতে মূল্যবান সম্পদ এবং উপকরণ পেয়ে গেছেন আল্লাহ তালা আমাদের সকলকে সেটি পাওয়ার তফিং দান করুক ইমাম নবী রহমতুল্লাহ আলী আলা আসকার নামক কিতাবের ভিতরে লেখছেন মানুষের জোবানকে হেফাজত করার জন্য আল্লাহ সুহান তালা খুব গুরুত্ব আরোপ করলেন রসুল্লাহ সদালাহ আলু সাল্লাম ভাবে আমাদেরকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করলেন যাতে আমরা আমাদের জোবানকে হেফাজত করতে পারি অতএব একজন মানুষ তার জোবানের ব্যবহারের ক্ষেত্রে তার অবস্থানসমূহকে তিনটি ভাগে ভাগ করা যায় একটি হলো এই জোবানকে ব্যবহার করে ভালো কিছু বলার থাকলে তিনি অবশ্যই বলবেন আর মন্দ কিছু বলার প্রশ্ন আসলে বা ব্যাপার আসলে সেক্ষেত্রে তিনি চুপ থাকবেন বলবেন না এবং ভালো এবং মন্দ এই দুইটার যে কোনো একটা হতে পারে এরকম সম্ভাবনা থাকলে সেখানেও তিনি নিরাপদ অবলম্বন করবেন অর্থাৎ জোবানের ব্যবহার ব্যবহারটাকে তথা মুখের ব্যবহারটাকে কন্ট্রোল করবেন এরকম যদি কেউ করেন তাহলে সে ব্যক্তি জোবানের হেফাজত করলেন অর্থাৎ তার জোবান কন্ট্রোলে থাকে এক্ষেত্রে সোহে বুখারি মুসলিম আর একটি হাতিস আমরা উল্লেখ করতে পারি রসুল্লাহ করেছেন বর্ণিত তিনি মুসলিমিন আফজল আমাদের মুসলিমদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বেশি মর্যাদা বান লোক কে কল সুল্লা সাল্লু আসলাম বললেন মন সালিমাল মুসলিম নাম্লিসি যার হাত এবং মুখ যার মুখ থেকে হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে কষ্ট পায় না এই ব্যক্তি হলেন মুসলিমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসলিম সম্মাহিত দর্শক রাসুল উল্লাহ সাল্লিয় সাল্লাম অন্য হাদিসে বলেছেন আল মুসলিম ওমা সালিম আল মুসলিম উল্লিসানি হাদি আরে মুসলিম তো সেই যার মুখ আর হাত থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে সম্মাচাদ দর্শক আমরা সাধারণত নেক আমল বলতে বুঝি যেগুলো আমাদের হাত দ্বারায় বা অন্য অঙ্গ দ্বারা কাজ করা হয় সেগুলোকে আমরা সাধারণত নে আমল বলতে বুঝি সালাদ সিয়াম জাকা হজ দান সৎকা ইত্যাদি এগুলোকে মুখকে ব্যবহার করে যে অনেক কল্যাণ আমরা অর্জন করতে পারি অথবা এর বিপরীতে অনেক অকাল্যাণ অর্জন করতে পারি এটি আমরা কিন্তু উপলব্ধি করি না সাধারণত মুখে ব্যবহার করে কোনো ভালো কাজ করলে ওইটাকে আমরা এত বড়ো ভালো কাজ মনেও করি না আসুন আমাদের জবানগুলোকে হেফাজত করি আল্লাহ তালা আমাদের সকালকে জবান হেফাজত করার তোফিক দান করুন পরবর্তী পর্বের সময় ইনশা আল্লাহ বিভিন্ন দিক নিয়ে কীভাবে কীভাবে আমরা কোন কোন থেকে হেফাজত করব সে বিষয়ে আলোচনা করব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করে আল্লাহ স্মাতাল্লাহ দরবারে আসসালামু আলাইকুম ওরি ওবরক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 প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় আপপুন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়